সিরাত নবীর আলোচনায় হায় সার দি আল্লাহ আনহার উপর যে দেওয়া হয়েছিল কলঙ্ মুনাফেকদের পক্ষ থেকে এবং বেশ কিছু মুসলিম এক মাস পর্যন্ত আয়স আনহার এই কষ্ট যায় হয়নি রসুল্লাহ সাল আল ইসলাম নিজেও কি করবেন কোন উপায় খুঁজে পাচ্ছিলেন না এক মাস পরে অলমোস্ট আল্লাহ সপ্তাহে আমরা থেমেছিলাম হওয়ার পরে চলে গেলে তখন বললেন ফর আয়েশা আল্লাহ তালা তোমাকে মুক্ত করে দিয়েছেন অভিযোগ থেকে আল্লাহ তুমি যে পাক পবিত্র সেটা ক্লিয়ার করে দিয়েছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বলেন আমার মা বললেন যে উঠ আল্লা ন কাছে মোবারক জানাও এরকম কিছু একটা বা শুক্রিয়া জ্ঞাপন করো কিন্তু আয়সার্জু আল্লাহ কি বলেছেন আল্লাহ আকাহি ওনার কাছে গিয়ে উঠার আমার দরকার কি এখন বলা আহমাদ আমি আল্লাহ কারো কোন শকর আদায় করব না কারণ তিনি আমাকে আমি যে পবিত্র এই ঘোষণা দিয়েছেন এবং আয়াতগুলো তখন নবী করিম সাল আলি সাল্লাম কি করলেন আসেন্লা মসজিদ তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন নবী কিম সাল্লা মসজিদে চলে গেলেন এবং গিয়ে লোক দেখে খবর দিলেন যে জরুরি খবর আছে হয়তো কোনো না আমাদের রক্ত হবে নতুন তিনি মেসেজ দিয়েছেন সবাই চলে এসেছে তিনি সবাইকে লক্ষ্য করে ভাষণ দিলেন বক্তৃতা করলেন এবং আয়াতগুলো তেলাবাত করলেন যে আয়াতগুলো আল্লাহ নাজির করেছেন মা তালা আনহার চরিত্রের পবিত্রতা ঘোষণা করে এই আয়াত তেলাওয়াত করে শুনালেন তারপর কিছু সিদ্ধান্ত দিলেন সে আয়াত কি সেটা আমরা শুনে নেইম এগারো থেকে উনিশে আল্লাহ বলছেন আল্লা দিন ইফকে তোমাদের মধ্যে যারা এই ঘটনা নিয়ে এসেছে অর্থাৎ তহমতের ঘটনা নিয়ে এসেছে এরা তোমাদেরই এক দল তোমাদের মধ্যেই কিছু লোক কিছু তো মুনাফিক আছে আবার কিছু মুসলিম তারাও এটার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গিয়েছিল এখন তারা অনেকেই অমুসলিম না অনেকে মুনাফিক না কিছু ভালো মুসলিমও পড়ে গিয়েছে এই অপপ্রচারে তবে এই ঘটনার মধ্যে কি আছে এই ঘটনাকে মা আয়সা যেন মনে না করেন এটা ওনার জন্য বিশাল ক্ষতির কারণ ছিল বাল হুয়া লাকুম বরং এটার মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে খায়ের রয়েছে এত বড় দুর্ঘটনার মধ্যে অভিযোগের মধ্যে থাকে আল্লাহ অনেক গুণা মাফ হয়ে গেছে তিনি মাজলুম ছিলেন অপপ্রচারের শিকার হয়েছিলেন এবং আল্লাহ তালা অহি নাজিল করে ওনার পবিত্রতা ঘোষণা করলেন দুনিয়াতে আরো বেড়ে গেল এখন সম্মান আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে আল্লাহ তালা স্বয়ং ওনাকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন ওনার গুণা মাফ হয়ে গেছে কাজে ওনার জন্য এই সামান্য ক্ষতির বিনিময়ে তিনি আল্লাহর কাছে অনেক কিছু পাবেন কাজে এটা ওনার জন্য খারাপ হয়নি ভালো হয়েছে ওনার আখেরাতে সান অনেক বেড়ে গেছে আর খায়ের বাকিদের জন্য কি বাকিদের জন্য অনেক শিক্ষা শিক্ষণীয় বিষয় আছে এই ঘটনার মধ্যে মুসলমানদের এই ঘটনা উপলক্ষে আল্লাহ তালা অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন পরের আয়াতে আমরা শুনবো তবে যারা যতটুকুন গুনা করেছে ততটুকুন তারা এই গুনার কিন্তু কাছে মোকাবিলা করতে হবে হবে পেতে তারা অন্যায় ভাবে এই গুজবের মধ্যে কাম দিয়েছে এবং এটাকে রটিয়ে দিয়েছে অপপ্রচার করেছে তাদের কিন্তু অনেক বড় গুণা হয়ে যাবে যে যা যত বেশি অ্যাডভান্স ছিল जत सक्रिय भूमिका पालन कर प्रचार करते व्यक्ति क्या सब चे ब नहीं मूल कहर रटना करना छड़िए पिछले जार भूमिका सब चे बी তার জন্য আল্লাহ তালা কাছে কঠিন আদাব আছে আর এই সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছিল আব্দুল উবাইনা ফেক মোনাফেকদের সর্দার সে এই কাদের পেছনে সবচেয়ে বড় সক্রিয় ভূমিকা পালন করেছিল সে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ছিল তার আদাব আল্লাহর কাছে এত বড় আদাব হবে যে সেটা সে চিন্তা করতে পারে না তবে মোহাম্মার উচিত ছিল না যারা মুসলিম ছিল মুনাফিক নয় তারা এই কাজে কয়েকজন কেমনে জড়িত হল তাদেরকে আল্লাহ করছেন যখন তোমরা শুনতে পেয়েছিলে এই ঘটনা যখন কোন জায়গায় গুজব শুনলা প্রচার শুনলা মোমেন পুরুষ মহিলাগণ কেন তারা নিজেদের ব্যাপারে ভালো চিন্তা করল না যে আমাদেরই এক বোন নবী করিম সালামের বেবি আসলে বোন নয় শুধু আমাদের মায়ের মর্যাদা পেয়ে গেছে একজন এত বড় মোমেন মহিলার ব্যাপারে কেন ভালো ধারণা পোষণ করলো না কোন সাক্ষী প্রমাণ আছে একজনে গুজব উঠিয়ে দিল কেন বলল না না এটা হতে পারে না এই কথা বিশ্বাসযোগ্য হতে পারে না এই কথা প্রচার করা যেতে পারে না এইরকম রিয়াকশন কেন তোমরা দেখালা না বরং তাদের বলা দরকার ছিল এটা একটা অন্যায় জঘন্য একটা তহমত দেওয়া হয়েছে এটা কোনো দিন এরকম চিন্তা করতে পারি না আমরা এই ব্যক্তির ব্যাপারে তারা কেন চারজন সাক্ষী নিয়ে আসলো না কেউ যদি অভিযোগ করে অমুককে অমুকের সঙ্গে এই গুনায় লিপ্ত হয়েছে তাহলে সেটা চারজন সাক্ষী না হলে এই কথা বলা যাবে না প্রচার করা যাবে না সাক্ষী প্রমাণ লাগবে চারজন সাক্ষী লাগবে গুনার শাস্তি জেনার শাস্তি দেওয়ার জন্য এই অভিযোগ করার জন্য চুরি করার ব্যাপারে সাক্ষী দিতে হলে একজন হলেও চলবে কিন্তু জেনা ব্যবীচারে সাক্ষী কয়জন লাগে চারজন লাগবে কারণ একটা ব্যক্তির সম্মান যদি না করে থাকে অনেক বড় আত্মসম্মানে লেগে যাবে তার বড় ক্ষতি হয়ে যাবে চারজন সাক্ষী তো আনে নাই তারা যদি আনতো তারা অভিযোগ করেছে আর যারা শুনেছে তোমরাও বলতো তোমাদের কি চারজন সাক্ষী আছে এরকম কোনো কিছু তোমরা বলো নাই শোনো নাই জিজ্ঞেস করো নাই যারা চারজন সাক্ষী ছাড়া এমনিতেই কারোর বিরুদ্ধে অভিযোগ করে বসে তার চরিত্রে কলঙ্কলে পণ্যের চেষ্টা করে এটা কিন্তু এই কাজটা আল্লাহ তাল্লা কাছে মিথ্যাবাদী হিসাবে তাদেরকে সাব্যস্ত করে দেবে তারা আল্লাহ হয়ে গেল না করে তোমাদেরকে আল্লাহ তিরস্কার করছেন তোমাদেরকে তহবা করার জন্য উৎসাহিত করে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে বিশ্বাস করেছিল তোমাদেরকে কঠিন আজাব একেবারে হালাক করে দিত জানো এটা আল্লাহর কাছে কত বড় অপরাধ হয়েছে কঠিন আজাব তোমাদেরকে গ্রাস করত। কিন্তু আল্লাহ তালা তোমাদের কারণ দুই নাম আসবে যারা খুব ভালো মানের মুভমেন্ট ছিলেন তারাও এই কাজে জড়িত হয়ে গেছিলেন অপপ্রচারে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই যে তোমরা তোমাদের জবান দ্বারা বলো আর রিসিভ করো একজনে বলে আরেকজনে গ্রহণ করে শুনে আর এই প্রতার চলতে থাকি তোমাদের মুখ দ্বারা যে তোমরা এই জবান দ্বারা এই অন্যায় কথা বলা বলি করছ যে বিষয়ে তোমরা আদৌ কিচ্ছু জানো না তোমরা দেখো শুননি সাক্ষী প্রমাণ নেই মনাফিক অভিযোগ রচনা করেছে সেটা বিশ্বাস করে তোমরা অপপ্রচার শুরু করে দিয়েছ যে বিষয় তোমরা কিছুই জানো নাহু হাই আর তোমরা এই বিষয়টাকে অতি সহজে নিয়েছ তোমরা এটাকে হালকা মনে করেছ এরকম কথা প্রচার করা এই কথা আল্লাহর কাছে কত বড় অপরাধ তোমরা কি চিন্তা করেছি যখনই তোমরা এই ঘটনা শুনেছিলে তোমরা কেন বললে না না না না এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না এরকম কথা প্রচার করা শোনা গুজব রটানো মুঠেই ঠিক না এরকম করে রিয়াকশন কেন দেখাওনি সভানা হে আল্লাহ আপনি কত পবিত্র হ্যাঁ তানুন আদিম এটি একটি বড় তহমত দেওয়া হয়েছে এরকম কথা কেন তোমরা বলো এরকম রিয়াকশন কেন দেখাও আল্লা তোমাদেরকে ওয়াদ করছেন নসিহা করছেন উপদেশ দিচ্ছেন খবরদার কখনো সামনের দিকে এরকম কোন ঘটনায় তোমরা জানো কখনো লিপ্ত না হও খবরদার সাবধান হয়ে যা আলিম হাকিম তিনি সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি সবচেয়ে বেশি আহ বুদ্ধিমান যার জ্ঞান বুদ্ধি তোমাদের চেয়ে অনেক বেশি সে আল্লাহ তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা ফাহিসা কথা কাজ মোমেনদের মধ্যে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়া আেরাতে অনেক কঠিন শাস্তি রয়েছে এই সমস্ত খারাপ খবর খবর নোংরা খবর যারা রচনা করে রটনা করে ছড়িয়ে দেয় প্রচার করে মুসলিম সমাজে তাদের জন্য দুনিয়া আখরাতে কঠিন শাস্তি রয়েছে এই কোন মুসলিম নারী পুরুষের ব্যাপারে আন্দাজ অনুমান শোভা সন্দেহ করে তাদের চরিত্রের উপরে দোষ দিয়ে ছড়িয়ে দেওয়া এটা কি সহজ কথা এবং কয়েকটি বড় বড় কবিরা গুনার মধ্যে একটা আছে কাজফুল মোহসানাত যে সমস্ত মহিলারা সত্যি সাধী রয়েছে যাদের চরিত্রে কোনো দোষ নাই তাদের চরিত্রের ব্যাপারে মিথ্যা দোষ আপর আরোপ করে ছড়িয়ে দেওয়া অন্যতম বড় কবিরাগুনা যেগুলো কারণে মানুষ হালাক হয়ে যাবে বড় বড় কবিরাগুলোর মধ্যে এগুলো অন্যতম তোমরা জানো না আল্লাহ জানেন তোমরা সেটা আল্লাহর ছেড়ে দিতে কিছু যদি হয়েও থাকে আল্লাহ তো ওইটাকে এক পর্যায়ে নিয়ে যাবেন ক্লিয়ার করবেন তোমরা না জেনে না বুঝে তোমরা কাজে লিপ্ত হয়ে গিয়েছ ক্ষতি তোমাদের যে হয়ে যেত যারা এই কাজে লিপ্ত হয়েছ নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তোমাদের প্রতি তিনি অত্যন্ত দয়াপরবশ অনেক দয়ালু তোমাদের প্রতি তিনি চান না যে তোমরা হালাক হয়ে যাও এই আয়াত মাধ্যমে তিনি তোমাদেরকে সংশোধন হওয়ার তাও করার এবং প্রায় শাস্তি বিধান করে তোমাদেরকে এবং এর যায়। এই আয়াতগুলো তিনি পড়ে শোনালেন ভাষণের মধ্যে সবাইকে ডেকে মসজিদের মধ্যে আয়াত নাজির হওয়ার পরেই তিনি মসজিদে চলে আসলেন অতপর তিনি এই আয়াতে আল্লাহতালা যেখানে বলেছে তাদের জন্য শাস্তি আছে এবং শাস্তির বিধান হচ্ছে কেউ যদি কোন মুসলিম এর বিরুদ্ধে অভিযোগ আনে সে জেনা ব্যবচার করেছে অথচ তিনি করেননি তাহলে তার শাস্তি আছে তার শাস্তি কতগুলো আছে আশিটি দররা মারতে হবে তাকে আশি দররা এ শাস্তির বিধান তখন তিনি তালা শেষে বললেন যে তিনজনের ব্যাপারে আল্লাহর থেকে আমার কাছে মেসেজ এসেছে এই জন যারা অপপ্রচারে লিড করেছে এবং মা পড়ে গিয়ে মিস্তার কথা মিস্তার জন্য কিছুটা বদার মতোই করলেন সেখান থেকেই এবং মা ছিলেন মা এসার দিলার ঘনিষ্ঠ আত্মীয়া তিনি মা আয়সার এই কষ্টে খুবই সংবেদনশীল ছিলেন সিম্পিক ছিলেন তো তিনি মিস্তাহকে বকা দিয়েছিলেন কেন সে মা এসার বিরুদ্ধে অপপ্রসার লিপ্ত হয়েছে মিস্তাহকে শাস্তি দেওয়া হলো আরেকজন এত নাম করা হাসান হাসান ইবনে সাহাবেদ তিনি নবী করিম সাল্লাহামের একান্ত কবি ছিলেন যিনি ইসলামকে নবী করিম সাল্লা কে কাফিরদের এই অপপ্রচারের যে কবিতাগুলো হতো ওনার প্রতি বিষ পোষণ করে ওনার করে যে দুর্নাম রবি জবাব কে দিতেন অনেক তিনি তিনিও কাজে লিপ্ত হয়ে গিয়েছিলেন ওনাকে দেখে আনা হলো আর মেস্তাহ যে সেও কিন্তু বদরি তিনিও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইয়াং মানুষ আর হামনা বিনতে জাহাস তিনি হচ্ছেন জাইনাব যা হাসরত নবী করিম সাল অপকর্মে লিপ্ত ছিলেন না পরে আসবে ঘটনা জায়নাবের বোন এই কাজে লেগে গিয়েছিলেন হামনা এই তিনজনকে শাস্তি প্রয়োগ করা হলো শরীয় আইন কার্যকরী করা হয়েছে যে তাদেরকে কারণ যখনই তারা ধরা পড়ে গেছে আল্লাহর আয়াতিল হয়েছে তাদের জন্য শাস্তি নির্ধারিত হুকুম আছে এটা নবীকারকে কার্যকরী করতে হবে তিনি তো শুধুমাত্র ব্যক্তিগত ভাবে করে দিলে হবে না মা আসা মাফ করে দিলে হবে না তিনি অথরিটি তিনি রাষ্ট্রের পরিচালক ওনার উপরে শরীয়তের হদ কার্যকরী করা দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন তাই তিনি তাদেরকে আশীর দররা করে তাদেরকে মারার জন্য তিনি হুকুম কার্যকরী করে দিলেন আর বড় যে লিডার ছিল যে মেইন অপপ্রচার করেছে তার নাম কি বড় তাকে তিনি শাস্তি দিলেন না দুই কারণে একটা হলো যে তাকে দিলে তার মধ্যে অনেক লোকজন আছে যারা তাকে মানে এদের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাবে একজনকে মারতে গেলে কয়েকশ দুশ্মন তৈরি হয়ে যাবে এটাকে নবীকারী ইমসা মান মনে করেননি বলে শাস্তি দেননি এটা অনেক ঐতিহাসিক অভিমত আবার কেউ কেউ বলেছেন যে খুব চালাক ছিল অন্যদেরকে ধরিয়ে দিয়েছে কিন্তু নিজে কাছে ধরা না পড়ে দূর থেকে কাজটা করেছে তার তাকে আসামি বানানো যায় সাক্ষী প্রমাণ এভাবে রাখে নাই কাজটা অন্যদেরকে দিয়ে করিয়েছে কাজেই আপনার কোটে নিয়ে তাকে প্রমাণ করা কাজটা দুরূহ হয়ে যাবে এটাও কোন কোন অভিমত। হাসান কোনো কোনো মারা হয়েছে কিন্তু উনি আয়াত যখন শুনেছেন তিনি নিজেই বেকুব হয়ে গেছেন আমি কি কাজ করলাম শুধু দৌড়া খেয়েছেন তা না তিনি এখন আল্লাহর ভয় ভীত হয়ে গেছেন আমি এত বড় একজন নেককার মহিলার ব্যাপারে এই অপকর্ম করেছি মা আয়সা আমাকে কত বদা করছেন তিনি খুবই হয়ে গেলেন মাসরুখ রাজি আল্লাহ আহ বলেন যে তিনি আয়সা রাজি আলাহ তালনার কাছে যখন আসলেন এসে অনুমতি চাইলেন পর্দার অন্তরালে থেকে বাইরে একটু ওনার ঘরে ঢুকে উনি পর্দার ভিতরে থাকবেন বাইরে থেকে একটুখানি ওনাকে চেয়ে নিবেন উনি কি পারমিশন দিবেন একটু আসার জন্য আজিম তো তার আজাব তো হয়েই গেছে আর কি বাকি থাকলো ওই আল্লাহর পক্ষ থেকে শাস্ত্রীর খবর এবং ওনার শাস্ত্রী কায়ে হয়ে গেছে তবুও আয়সা রাজি আল্লাহ আনহার কাছে তিনি অনুমতি চাইলেন তিনি আসলেন এবং তিনি ওনার সানে উনি তো কবি মানুষ ওনার সানে কবিতা লিখলেন এই দুর্নাম যেটা করেছিলেন সেটাকে উদ্র করে তিনি ওনার সুনামের জন্য কবিতা লিখলেন বললেন তিনি হাসানুন তিনিানুন মা তুজানু বেরি বাতিনি মায়া হচ্ছেন পাক পবিত্র তার চরিত্রে কোনো দোষ হতে পারে না যিনি হচ্ছেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব যাকে কোন শোভা ও লিপ্ত হওয়ার চিন্তা করাটাও অন্যায় অপরাধ হয়ে যায় অথচ তিনি হচ্ছেন তিনি কোনোদিন কারো পরনিন্দা নিয়ে কখনো তিনি নিজেকে ব্যস্ত করেননি কেউ অভিযোগ করতে পারবে না তিনি কারো নিন্দায় লিপ্ত হয়েছিলেন নিজের দিকে আনতে আমি তো নিন্দা লিপ্ত হয়ে গেছিলাম সে কথাটা স্বীকৃতি দিচ্ছেন কিন্তু তিনি কারো কোনোদিন পরনিন্দা নিন্দা করেননি এমন একজন ব্যক্তিত্ব তিনি এত গোড়া আসল কত মহিমাময় কত উঁচু মানের হারাহাবিনী আল্লাহ তাকে কোনো ধরনের খারাপ অন্যায় কাজ থেকে কিভাবে পবিত্র করে রেখেছেন তিনি হচ্ছেন যিনি সব দিক থেকে সবচেয়ে সালামের সম্মানিতা বিবি সেই হৃদায়তের আলো দিনে নিয়ে সেই নবীর বিবি এবং তিনি কত সম্মানের আসনের অধিকারী রাই তুকি অলিয়াহি হর চরিত্রের অধিকারী আপনি কিভাবে নিজেকে হেফাজত করেছেন কোন ধরনের অন্যায় অপকর্ম থেকে এভাবে কথাবার্তা বলে তিনি মা এসার দৃষ্টি আকর্ষণ করে ক্ষমার দৃষ্টিতে ওনার কাছে পেশ করলেন তার মানে মা আয়সার ভাগিনা উনি তো ওনার খালার প্রতি এত অবিচার হয়েছে খুব কষ্ট আছে তিনি বললেন একদিন আমি হাসানের উপরে গালিগালাস শুরু করে দিছি তার উপরে বকাবকি শুরু করে দিলাম মা আয়সার সামনে মা আয়সা বললেন খবরদার হাসানকে কোন গালিগালাস করোনা তার ব্যাপারে কোনো মন্দ কথা বলো না হুকান তুমি জানো তিনি হাসান তার কবিতা দিয়ে আরব মোর্শে কবিদের কি যুদ্ধের তিনি মোকাবিলা করেছেন নবী করিম সাল্লি সালামকে প্রতিরক্ষা করতে ওনার পক্ষ থেকে ডিফেন্স করতে এমনকি যখন আহ নবী করিম সাল্লি সালামকে তারা খুব ওনার দুর্নাম করে ওনার বংশ ওনার গোষ্ঠী ওনার পরিবারের ব্যাপারে কথা কথাবার্তা বলছিল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম হাসান বলেছিলেন এদের কথা জবাব দাও তুমি তাদের এগুলো জবাব দাও পাল্টা আক্রমণ করো তাদেরকে কারণ কবিতা ছিল তখন মিডিয়া তখন হাসান আবার তুমি যে তাদেরকে আক্রমণ করবা তারা তো আবার আমার গোষ্ঠীর লোক ওই গোষ্ঠীর হ্যাঁ যখন নবী করিম সাল্লাকে বললেন তাকে ফাবি না সাবি আমার বংশকে তুমি কেমনে হেফাজত করবা কারণ আমি তো করাইস তারাও করাইছে ফল হাসান মন্ডের ভিতরে যদি একটা চুল দেখা যায় পশম দেখা যায় মানুষের মাথার চুল পাওয়া যায় তাই না চুলটা টান দিলে আটার আটার মন্ড থেকে চুলের সঙ্গে কোন আটা বেরিয়ে আসে না ক্লিন হয়ে আসে আমি আপনাকে কোরআয়ের বংশ থেকে এভাবে তার ব্যাপারে কথা বলতে সাবধান জাইনব রাজি আনহা। ওনার ব্যাপারে আয়সা রাজি আল্লাহ বলেন যে তার বোন যদিও অপকর্মে অপকর্মে লিড দিয়েছে কিন্তু নবী করিম কাছে কিছু দেখেছ যে সে তার চরিত্র কোন ধরনের উল্টা পাল্টা কিছু হতে পারে জায়নাবাদী আমার চোখ কানকে হেফাজত করুক আলিম তু ই আল্লাহর কসম আয়েসার বিষয়ে ভালো ছাড়া আমি কিছুই জানি না সে একজন ভালো মানুষ ছাড়া তার চরিত্র আর কোনো কিছুই কোন জানা নাই তিনি বলে দিয়েছেন। পরিষ্কার আয়েশারহনা এই কথাটা শুনেছিলেন তিনি বললেন যে দেখো এই জায়নাব হল আমার প্রতিদ্বন্দী বলতে গেলে কারণ নবী করিম সাল্লাবিদের মধ্যে বংশ বুনিয়াদ শান শকতের দিক থেকে কম্পিটিশন করতে হলে তো উনি সেরা আমার সঙ্গে কম্পিটিশন করার মতো তিনি তো এই সুযোগ কাজে লাগাতে পারতেন যে কি চান্স দুবাই ডুবাই দিয়ে একটু তিনি এটা করেননি গাড়ির কারণে আল্লাহ তালা তাকে হেফাজত করে দিলেন উখ তু হা হামনা তু হারি বলে হা তার বোন হামনা জয়নাবার পক্ষ থেকে খামাকা যুদ্ধ করতে গিয়ে নিজেই বিপদে পড়লো তার বোন এই হালাক হয়ে গেলদের দলে যারা এই আবু আইব আল আনসারী রাজি আল আহ আরেকজন সাহাবি যিনি মা আয়সার ব্যাপারে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছিলেন এই বিপদের সময়ে এ বিষয়ে আয়সা রাজিয়া তাল বলেন যে একজন আনসারি ব্যক্তি যখন এই খবর শুনলেন ওনার পরিবার শুনেছেন আবু আইবার আনসারি তো বিবি একদিন স্বামী আবু আনসারি আনকে জিজ্ঞেস করেন ইয়া ইবা ইয়া আবা আলা আল্সমা মা কলুন আয়েশা আপনি কি শুনছেন লোকেরা আয়েসার ব্যাপারে কি কথা বলা বলি করছে অলা বেলা সাহাবিব বললেন হ্যা আমি শুনেছি আইলাতা এটা কথা উম্মে মানে বেবি কে বলছেন এমন কাজ করতে তোমার এমন কাজ হবে অল্লাহিমা কুন্ত আফা আল্লাহ আল্লাহর কসম আমি জীবনে তে এরকম কাজে চিন্তা করতে না নিজের জন্য আয়েশা আল্লাহর কসন তোমার থেকে আল্লাহর কাছে অনেক উত্তম কাজে এই কাজ আয়সা কোনদিন করতে পারে না তো এই জন্য তপরে তিনি বললেন কি আদিম তিনি বলে বসলেন আল্লাহ তুমি কত পবিত্র এই বিষয়ে আমাদের কথা বলা কোন রকমেই ঠিক নয় এই জাতীয় কথা আলোচনা করা শুভানা কাহে আল্লাহ আপনি কত পবিত্র হা দা বহতানুন আদিম এটি একটি অন্যায় অভিযোগ অন্যায় তোহমত ওনার কথাটা কি আল্লাহ মধ্যে কোট করেছেন কেন মোমিনা সবাই এরকম বলল না আবু বলেছে। বাক সিদ্দিক ঘটনা শেষ হয়ে গেল তিনজনের শাস্তি হয়ে গেল এখন আবু বাক সিদ্দিক রাজি আনহু একটা অ্যাকশন নিলেন মেস্তাহ এমনি উফা যে তার এক ধরনের আত্মীয় হয় এই লোকটার তার বাবা বোধহ মারা গেছে বা তার মা তাকে খাওয়াইতে পালতে পারে না মা ও একটি গরিব মানুষ তো আবু বাক আহ এই মেষ্টাকে তার নিজের ঘরে জায়গা দিয়েছেন খাওয়ার দাবারে সব দায়িত্ব পালন করেছেন আর এই লোকটা কি করেছে মা আয়েসার বিরুদ্ধে অপপ্রচারের নেতৃত্ব দিয়েছে কত বড় নিমক খারামি বলি আমরা তাই না তো আবু বাকর আনু যখন আয়াত নাজিল হয়ে দেখা গেল যে মেষ্টা অন্যতম আসামি তিনি মিস্তাহ ব্যাপারে কমেন্ট করলেন আমি জীবনে আর কোন দিন মিস্তাহ জন্য কোন এক পয়সাও খরচ করব না তাকে আর কোন তার কোন কল্যাণের ব্যাপারে তার কোনো উপকারের ব্যাপারে এখন থেকে আমি আমি কোনো সম্পর্ক কেটে ফেলব। কিছুই দেব না তিনি আমাদের এই কথা বলে নবী আবু কালন আমাদের ঘরে আসলেন আশার তালন বলেন আর এর মধ্যেই আল্লাহ তালা আবার আয়াতিল করে দিলেন সেখানে এই প্রসঙ্গে আসলো তোমাদের মধ্যে যাদের আল্লাহ তালা কিছু অবস্থা ভালো রেখেছেন অর্থনৈতিকভাবে যাদের মোটামুটি ওয়েল অফ আছে স্বাবলম্বী তারা যে কিছু গরিব আত্মীয় স্বজন মিসকিন কিছু মহাজের যারা ছিল আল্লাহ করে এসেছিল কিন্তু থাকার থাকা এসেছিলেন ইত্যাদি এগুলো এদেরকে যে কিছু তোমরা দিয়েছিল দান খয়রাত অথবা ফেভার করছিলা এগুলো বন্ধ করার জন্য তোমরা যেন আল্লাহর কসম না করা বলছিল যে কসম তার কোনো দিন তার উপকার করব না এরকম কসম করা ঠিক না একাল কাজ ভালো কাজ বন্ধ করা ঠিক না তারা যেন অন্যরা তাদের এই ক্ষতি করলে দুশ করলে তারা তাদেরকে ক্ষমা করে দিক ক্ষমা এভাবে করে দিক অলিয়া শাহুদের দিলের ভিতরে আর কষ্ট না রাখুক কষ্ট দূর করে ক্ষমা করে দিক অনেক সময় আপনি ক্ষমা করে দিন কিন্তু দিলের মধ্যে কষ্ট থাকে দিলি থেকে কষ্ট বের করে দাও যে এর বলে ছেড়ে দিলে তো কষ্ট কেমনে কেমনি কষ্ট দূর করবো কন দেখি নয় মাফ আচ্ছা মাফ করে কষ্ট তো ভিতরে দাও করে জলে অংশে আল্লাহ তালা এইটা ওনাকে হেল্প করলেন যে কিভাবে তোমার কষ্ট দূর হবে শুনো আল্লাহ তোহেদ বুনাই ফের আল্লাহম আল্লাহ রাহিম তোমরা কি চাও না যে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিক তুমি যদি আল্লাহ ক্ষমা পেতে চাও তাহলে মানুষকে ক্ষমা করে ও ক্ষমা ক্ষমা করে করে দিলে আল্লাহ আমাকে দিবেন আল্লাহর আমি আশের হাতে সব গুণা আমরা পেয়ে যাব। এই খুশিতে আবু বকের দিনের কষ্ট চলে গেল আবু বকরা দে আনু তখন আয়াত শোনা যখন শুনলেন শুনে বললেন আমি নিলাম জান আল্লাহর কসম মেস্তাহ থেকে আমি কখনো আর এটা উদ্র করবো না ওই যে আগে কসম করেছিল এখন গুনা না করার জন্য এখন কসম করেছে মানে তখন কসম করেছিলেন তাকে বঞ্চিত করার জন্য কি কষ্ট দেয় রাতে এরকম হয়েই যায় তাই না তবুও ঘটে যায় তাই না এখন অনেকেই ক্ষমা করতে পারি না তোকে জীবনেও ক্ষমা করব না এই কথা বলে ফেলি হ্যাঁ কিছু আছে যে বিচার আচার দরবার কোর্ট কাছারি তো করতে হবে আমার জাগা জমি সব করবেন কিন্তু অনেক কিছু আছে দুর্ব্যবহার করে এত কষ্ট দিয়েছে এত অন্যায় তহম দিয়েছে এত আপনার চরিত্র কলঙ্ক লেপন করেছে যেগুলো জন্য আপনি কোনো বিচার আচার কিছুই পাবেন না এগুলোর জন্য আপনার মনে এত কষ্ট একজন একজনকে কষ্ট দিয়ে স্বামী স্ত্রী কষ্ট দেয় স্ত্রী স্বামীকে কষ্ট দেয় আরে ক্ষমা করতে পারি না সংসারে আগুন দাও দাও করে চলে অথচ যদি এগুলো একটু ক্ষমা করে দেওয়া যায় তাহলে আখেরাতে কি পাওয়া যাবে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবেন তো এখন যতই বুঝান দুনিয়ামতী মানুষ বলে আর জাননা রাখেন রাখেনা এখন দুনিয়াতে তো মরে যাচ্ছে দুনিয়াটা আগে চায় কারণ আখেরাতটা আমাদের কাছে মজবুত না ইমান আর কি কত এত কটু কথা বলেছে আমি ক্ষমা করে দেব আমি তাকে জীবনেও ক্ষমা করব না আমি সম্পর্ক রাখবো না আমি বিবাহ বিচ্ছেদ করবো এই জাতীয় চিন্তা মানুষ যেতেই থাকে ক্ষমা নাই। যাদের আখেরাতের প্রতি ইমান আছে তারা ক্ষমা করতে পারে নাকি পারে না যারা ক্ষমা করতে পারে না বুঝতে হবে তাহলে আমাদের আখেরাতের প্রতি ইমানের ইয়িনের অনেক কমতি এই জন্যই আমার ক্ষমা করতে পারি তাহলে এইরকম অন্যায় অভিযোগ মানুষকে কষ্ট দেওয়া এইগুলো যা কিছু ঘটে ক্ষমা সুন্দর আল্লাহ তিনি আল্লাহ কোরআনের এই আয়াত পড়ছিলেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং করে ফেলে নিজেদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল এটাকে ঠিক করে ফেলে এটা স্বামী স্ত্রীর হতে পারে ভাই ভাইয়ের মধ্যে চাচাভাতিটা হতে পারে আত্মীয় আত্মীয় শ্বশুর জামাই হতে পারে এগুলো যে মিটিয়ে ফেলে উদ্যোগ নিয়ে একজনে আসতে চায় না আরেকজনে উদ্যোগ নিয়ে মিটিয়ে ফেলে এসলাস করে ফেলে ক্ষমা করে দেয় তার পুরস্কার আল্লাহ তার কাছে একদম নিশ্চিত হয়ে থাকে এই আয়া তিনি ইত্যাল করলেন করে এখন কি করলেন সারা রাত দোয়া করছেন আল্লাহ মুফু আম্মানি আল্লাহ করেছে আপনি আপনি তাকে মাফ করে দেন আমি আমাকে জুলুম করেছে সেটা আমি মাফ করে দিলাম আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন এই খালি এই দোয়াই করছে পরের দিন একজন ওনার দোয়া শুনছিলেন বললেন যে কি ব্যাপার গত রাতে খালি বললেন যে আপনাকে জুলুম করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এতবার বলেন আমার মনে যদি আমি করতে পারতাম তিনি বলেন আমি ওই আয়াটা তেলাওয়াত করছিলাম যে আয়াতে আল্লাহ তালা বলেছেন যে এ ব্যক্তি অন্য কে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দিবে এই উশিলাতে আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবো ওইটা চাইছিলাম আমি সেই কারণে এত দোয়া করেছি আর আমরা যখন আমাদের মধ্যে দরবার লেগে যায় মাফ করতে পারি না স্বামী স্ত্রীকে মাফ করতে পারে না স্ত্রী স্বামীকে মাফ করতে না সংসারের মধ্যে এই অশান্তি চলতেই থাকে এই ঘটনার মধ্যে আবুক আনহুর এই মেস্তাকে ক্ষমা করে দেওয়া ওনার ইমানের লেভেলটা কত হাই করে দিল যে আল্লাহ তালা তখন বললে তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক এই কথা তাকে একদম দেখা যায় আমাদের কাছে এভাবে যখন কেস টেস কিছু আসে দেন দরবারে যখন কিছু নসিৎ করতে দেখা যায় আল্লাহ দিলের ভেতরে কিচ্ছু না দিলের উপরে মনে হয় যেন বর্ম পরে আসছে কিচ্ছু যেন না ঢুকে কারণ এটার নাম হলো কাসা অতুল কাল নসিহত করলেও ঢুকে অন্তর কঠিন হয়ে আছে এরপরে এই ঘটনা থেকে অনেক শিক্ষা আমাদের আরো আছে তবে শিক্ষার আগে আরেকটি ঘটনা এসেছে যে তাইমের আয়াত কখন নাজিল হয়েছে কোনো কোন রেওয়ায়তে আসে যে এই যে যুদ্ধ ওনারা এসেছিলেন এই যুদ্ধের দিকে যাওয়ার পথে যেখানে মা আয়সার হার হারিয়ে গিয়েছিল সেখানে ঘটনা ঘটলো তাই না তারপরে উনারা আবার মদিনার দিকে আসছিলেন আরো একটু রাস্তা এসে আবার আরেক জার্নি ব্রেক করেছিলেন। জানি ব্রেক, জানি ব্রেকের সময় মা আয়সার হারটা আবার খুলে গিয়েছিল ওই যে হার খোঁজার জন্য তিনি এত বড় ঘটনার শিকার হয়ে গেলেন কিছু পরে আরেক আরেক রাত্রে যখন একটু রেস্ট নিয়েছিলেন তখন আবার হারটা হারিয়ে গিয়েছিল হার হারিয়ে যা উপলক্ষে আবার আরেক ঘটনা কিন্তু এটা পজিটিভ ঘটনা ঘটেছে কোন কোন রেওয়ায়তে এই যুদ্ধের পথেই ফেরার পথে ঘটে কোন কোন রেওয়ায়েতে এটা পরে আরেক যুদ্ধের পরে ঘটে যে যখন তিনি এই যুদ্ধের নাম ছিল গজবতুল মুরাইসিয়া মুরাইসির যুদ্ধ আয়সরা জেলা তারা নিজেই বলেন যে আমার দ্বিতীয়বার আবার হার হারিয়ে গেল তখন কিন্তু ঘটনা এফকের ঘটনা প্রচারিত হয়নি তিনি সঙ্গে আসেন তো এখন এতে করে নামাজের রক্ত হয়ে গেছিল ওনাদের হতে প্লান ছিল মদিনে গিয়ে নামাজ পাবেন কারণ পানি শেষ হয়ে গেছে উজু করার পানি নাই এখন সাহাবির দরি আসলে আমাদের সময় হয়ে গেছে আমাদের কাছে পানি নাই তখন তাই মোমের মাসালা নাজিম হয়নি এখন নামাজ পড়বো কেমনি নবী করিম সাল আল্লাম খুঁজতে খুঁজতে তিনি টায়ার্ড হয়ে গেলেন এবং এসে ঘরে রেস্ট নিচ্ছেন মা আয়সা সহ কি করা যায় হারটা পাওয়া গেল না এদিকে লোকের গিয়ে আবু বা অনেকে বলছেন আপনার মেয়ে খালি হার হারায় ও একবার ওখানে হারাইলো আমাদের দেরি হলো এখন আবার হারালো আল্লাহ তার মোদিনা গিয়ে আমরা তো নামাজ পাবো না এখন আমাদের নামাজ পড়বো কেন পানি নাই ওদূর পানি নাই আবাদ আসলেন মা আয়সাকে বকা দিতে আসতে আসছে আসি দেখেন যে মা আয়সা বসে আসেন নবী করিম সাল্লা একটু টায়ার্ড হয়ে গেছেন মা আয়সার উরুর উপরে মাথা রেখে তিনি একটু ঘুমিয়ে আসেন মেয়ের ঘরে আসতে তার বাধা নাই আসছেন কিন্তু নবী করিম সাল তখন ঘুমিয়ে মাথা দেওয়া আছে এসে বকা দিলেন মা আয়সাকে তুমি তোমার দ্বারা এখন তোমার কারণে নবী করিম সাল তুমি আটকাল এখানে দেরি করালা লোকদেরকে হাতের দিয়ে আবার গুতা দিলেন বেশি যাতে না পায় কাজে গুতা দিয়েছেন আমি একটু ভালোই ব্যথা পাইছি কিন্তু আমি নড়াচড়া করি নাই কারণ নবী করিম সাল্লাম আমার মাথা রেখে নবী করিম সাল্লা হয়েছে ওদের কামনে করবে তিনিও চিন্তাযুক্ত হয়ে গেলেন আর আল্লাহ তালা করোনা আয়াত নাজিল করলেন তোমার পারমিশন দিয়ে আল্লাহ তালা আয়াত নাজির করলেন সুর আলমায় যার মধ্যে ছয় নম্বর আয়াত যদি অসুস্থ হয়ে পড় অথবা সফরে হালতে থাকো যেখানে পানি নেই এমনকি তোমাদের কেউ যদি পায়খানা প্রসবের হাজাত হয়ে যায় কি কারো যদি আহ স্বামী স্ত্রী মিলামিশা হয়ে যায় যে গোসর ফরল হয়ে গেছে এই জাতীয় কোন কিছু এমন অবস্থায় ঘটে ফালি তুম গোসল করার জন্য পানি নাই উজু করার জন্য নামাজার সমাধান হচ্ছে মাটিতে করে নাও হাত মেরে ফুবিহ তোমাদের এই হাত দ্বারা চেহারা মুছে নাও আর হাত গুলোকে মুছে নাও আল্লা তালা চান তোমাদেরকে পবিত্র করতে আর তার নিয়াম তোমাদের প্রতি পরিপূর্ণ করতে আশা করা যায় তোমার শুক্র গুজার হবে এই আয়াত হওয়ার পরে কোনো কোনো সাহাবিরা আবহাওয়া বলেছেন যে আবু আনু আপনাদের কারণে কত খায়ের যে আমরা পেলাম বলছিল প্রথম অভিযোগ করেছিল যে আপনার মেয়ে আমাদেরকে আটকিয়েছে এখন বলে যে কত ফায়দা না আমাদের হলো আপনার মেয়ের কারণে আপনাদের কারণে আপনাদের বংশের কারণে এরপরে এখন এফকের ঘটনা একটি অনেক বড় ঘটনা খুবই মারাত্মক একটি ঘটনা এই ঘটনার মধ্যে উম্মতের জন্য প্রচুর শিক্ষা আছে হাজিসি বুখারিতে বর্ণিত হয়েছে বখারি শরীফের একজন বড় বিশেষজ্ঞ বড় মহাদের হাজার আল আস কালানি রহমতুল্লাহ আলাই উনি অনেকগুলো শিক্ষা উল্লেখ করেছেন এই ঘটনা থেকে এই শিক্ষাগুলো প্রায় শিক্ষা তিনি উল্লেখ গুলো সেখান থেকে সত্তরটা না হলে গোটা শিক্ষা আমরা নেব ইনশাল্লাহ আগামী সপ্তাহে তার আগে আমরা এখানে আদান শেষ করবো দুই এক মিনিট যে প্রায় একটি মাস এফকের এই ঘটনা তহমতের এই ঘটনা পরে আয় যখন নাজিল হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে তিনজনের শাস্তি হয়ে গেল শাস্তি হয়নি কারণ আমরা বলেছি যে সেই ধরা না যায় সেইভাবে কিন্তু নবী করিম সাল্লাম জানেন ভালো করে কয় আরো একাধিক একাধিকবার আগে একাধিকবার উমর তার মোনাফিকে ধরার পরে বলেছিলেন ইয়ার্লাহ আপনি হুকুম করলে তার কল্যা কেটে দেই আমি কিন্তু নবী রিম সাল বলেছেন থামা করোনা পরে তার পরিচয় আল্লাহ তারা নিজে ফাঁস করে দিয়েছেন এবং তার উপরে তার লোকেরা কিছু বলে তোমার কথা কোনো দাম এক পয়সা তো এগুলা শোনার পরে নবী করে রিম সালাম অমর আনুকা শুনো অমর কাই ফা ইয়া অমর আমা কাতালতা হু ইয়া কুলতালি আক্তুল হু হুকুম করলে মনাফ করে কল্লা কেটে সেদিন তার কাটা হতো তার পক্ষে দাঁড়িয়ে তার আজকে যদি তুমি তাকে কতল করো তার পজিশন এমন যাওয়া গেছে কেউ প্রতিবাদ করবে না তবু তিনি কতল করার হুকুম দেননি তারপরে ওমর বললেন তার ব্যাপারে যে সহনীয় ভূমিকা সহ্য করেছেন যেগুলো এগুলো যে কত উত্তম ছিল আমি পরে বুঝতে পারলাম এই লোকটা জীব সবার কাছে পচে গেল এবং সবাই তাকে সিসি করল। তার কবির লোকেরাও তাকে আর আগের মত পাত্তা দিল না যাই হোক আমরা আসবো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো নিতে নিতে ঘটনা থেকে আগামী সপ্তাহে আল্লাহ তালা তফিদ দিলে